নাফি রহমাদুল্লা আলাহতে বর্ণিত যে ইবনু উমর রদিল্লাহ তু এর একটি গোলাম পালিয়ে গিয়ে রোমের মুশ্রিকদের সঙ্গে মিলিত হয় অতপর খালিদ ইবনু ওয়ালিদ রদিল্লাহ তু রোম জয় করেন তখন তিনি সে গোলামটি আবদুল্লাহ ইবনু উমর রদ্লাহ তু ফেরত দিয়ে দেন আর আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তু এর একটি ঘোড়া ছুটে গিয়ে রোমে পৌঁছে যায় অতপর উক্ত এলাকা মুসলিমদের দখলে আসলে তারা ঘোড়াটি ইবনু উমর রদিল্লাহ তু ফেরত দিয়ে দেন